ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ها ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدًا عبده ورسوله شغلب علم اللهم صل على محمد وعلى آل محمد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 بسم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين منهم وَلِكُمْ أَن لَّكُمْ لعلكم تَتَّقُونَ أَيَّامًا مَّعْدُودَة فَمَن كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ আজকে বাইশ গাঁ বাজার বাংলাদেশ মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগ আয়োজিত আজকের পবিত্র মাহের রমদান উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজার মর আজাম ও আমার যুবক ভাইরা পর্দার আলের আল্লাহ রগণিত অসংখ্য প্রশংসা যিনি আমাকে আর আপনাকে ইমানের মতো দৌলান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অবশ্যই আসরের পর থেকে মাগিয়ে পর থেকে আপনারা কথা শুনছেন যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের ওই আয়াতে ক্যালিমাগুলো তালাওয়াত করছি যে আয়াতে ক্যালিমাগুলোতে আল্লাহ তালা রোজাকে ফরজ করেছেন যদি আল্লাহ তালা তাও দেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল মধ্যে প্রথম শব্দ আল্লাহ এই শব্দের অর্থ আমার ও মূর্শেদ হেজত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ তিনি এর তর্জমা এভাবে করতেন ইয়া ইন আমনু এ তর্জমা তিনি করতেন হে আমার বন্ধুরা হজুরের তরজমা করতেন হে আমার বন্ধুরা এটা কেন তর্জমা করতেন এটা এজন্য তরজমা করতেন প্রত্যেক আল্লাহ আল্লাহতালার বন্ধু আল্লাহ আলিউল্লা দিনা আমনু এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা প্রত্যেক ইমানওয়ালার বন্ধু বলেন আল্লাহ তালা প্রত্যেক ইমানওয়ালার কী আমাদের একজন বন্ধু আছে আমাদের একজন কী আছে আমাদের বন্ধু কে আল্লাহ আমাদের বন্ধু হাকিম মুল মুফাইন আল্লাহ উমার কাদা তিনি বলতেন আল্লাহ তালা প্রত্যেক ওয়ালার বন্ধু কিন্তু প্রত্যেক ইমানওয়ালা আল্লাহর বন্ধু নয় আল্লাহ আল্লাহ তালা প্রত্যেক কিন্তু প্রত্যেক ইমানওয়ালা আল্লাহর বন্ধু নয় এটা কি কথা আমাদের বন্ধু আল্লাহ লকিন আমাদের মধ্যে আল্লাহর বন্ধুকে আল্লাহ তালা বলেন ইন আউলিয়া ইল্লাল ইল আমি প্রত্যেক ইমানওয়ালার বন্ধু তবে ইমানওয়ালাদের মধ্যে যারা মোত্তাকি তারাই আমার বন্ধু বুঝেন নাই আল্লাহ আমানু এর অর্থ হল আল্লাহ তালা আমাদের বন্ধু আর ইন ইনআলিয়া উহু ইত্তাকুন এর অর্থ হল মোত্তাকিরা আল্লাহ তালার বন্ধু বুঝেন নাই কথা কি করা আমাদের বোঝা গেছে মোত্তাকি ছাড়া কেউ আল্লাহর বন্ধু হইতে আর আমাদের বন্ধু কিন্তু আল্লাহ যেমন ধরেন আমি হুজুর বললাম আমি হুজুরের বন্ধু হুজুর যদি না বলেন যে বন্ধু না বলে তাহলে আর যখন আমি মোত্তাফি হব তখন আমিও আল্লাহ তালার বন্ধু হয়ে যাবো বুঝা গেছে তাকোয়াই একমাত্র সম্পদ যেই সম্পদের দ্বারা একটা সাধারণ থেকে সাধারণ মানুষ আর সাহিম মালিকের বন্ধু হয়ে যায় কোন দৌলতের ভিত্তিতে মানুষ আর মালিকের বন্ধু হয় বলেন তা কোয়ার ভিত্তিতে যদি এখন বাংলাদেশে কেউ আসে যিনি আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু তো ব্যাপারটা কেমন হবে বলেন তো ইনি আমেরিকার প্রেসিডেন্টের বন্ধু আর যদি বলা হয় ইনি আল্লা বন্ধু বলে না এবার বলেন তো আল্লাহ বন্ধু কে বলে না কে এখন যদি প্রশ্ন করি হুজুর তালে মোত্তাকি কাকে বলে প্রশ্ন হুজুর তালে মোত্তাকি কাকে বলে প্রশ্ন করেন আল্লাহতালা বলেন আল্লা দিনা মানু অকানুয়ত্তাক মোত্তাকিকে জানো যারা না ইমান আনে এবং সমস্ত গুণাহগুলো ছেড়ে দেয় বলেন যারা ইমান আনে এবং গুণা ছেড়ে দেয় বলেন যারা ইমান আনে এবং গুণা ছেড়ে দেয় এই লোকটাই মোত্তাকি চাই সে আলেম হোক চাই সে জাহেল হোক চাই সে পীর হোক চাই সে মরিদ হোক চাই কি বলেন ইংরেজি শিক্ষিত হোক চাই সে মাদ্রাসা শিক্ষিত হোক চাই সাধারণ থেকে সাধারণ মানুষ হোক আর চাই বড় থেকে বড় মানুষ হোক যে ইমান আর গুনা ছাড়নেওয়ালা যে ওয়ালা এবং মুক্ত জিন্দগি এখতিয়ার করে এই লোকটা আল্লাহর বলি হয়ে গেছে হজরত মরাহা তার রহমতুল্লাহ আলাইক ছিলেন দা আলম দেম আল্লাহুল আলাই তিনি বলেন আল্লাহ হওয়া আল্লাহর এতটা সহজ আল্লা আল্লাহ বল আমার প্রিয় মুরশেদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুর রহমতুল বলতেন একটা চিডের ভাষা বলে মাসিস ম্যাচকে চিরঙ্গে বলে কি মাসিস হযত বলতেন আল্লাহর যতটা সহজ কল্পনা করছেন আল্লাহর অলি হওয়া বলে এতটা সহজ আল্লাহ হওয়া কতটা সহজ বলেন একটা ম্যাচ কিনা যতটা সহজ না আল্লাহর বলি হওয়া তার চেয়েও সহজ जरा आरोप कि रसुल हार सूज आच्छा नी हर सूज आच्छा सहबी हारे तब तबे तबी हर सूज आ আচ্ছা আমরা কি এখানে যারা আছি আমরা কি এখন পিএইচডি হোল্ডার ডক্টর হয়ে যাওয়ার সুযোগ আছে আচ্ছা আমরা এখানে যারা আছি আমরা কি ডিসি হওয়ার সুযোগ আছে আচ্ছা টিউনো হওয়ার সুযোগ আছে আমাদের বয়সে মানুষগুলো কি দারগা হওয়ার সুযোগ আছে আমাদের বয়সে আমরার মতো মানুষগুলো কি বলে আ প্রফেসর হয়ে যাওয়ার সুযোগ আছে বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার সুযোগ আছে গভর্নমেন্ট স্কুলে জব করার সুযোগ আছে কোনটা সুযোগ আছে সবটাই তো বললেন সুযোগ নাই। আচ্ছা আপনারা সবাইকে এখন মহাদেশ হয়ে যাওয়ার সুযোগ আছে তাও তো নাই আপনারা কি সবাই মোফাসোর হয়ে যাওয়ার সুযোগ আছে তাও নাই কিন্তু আমরা সকলেই আল্লাহর বলি হওয়ার সুযোগ আছে বলেন তো কী হওয়ার সুযোগ আছে আচ্ছা আমরা কি সকলেই ঢাকা শহরে দশতলা বাড়ির মালিক হয়ে যাওয়ার এখন কি সুযোগ আছে যদি আল্লাহ দেয় কিন্তু নিজের এখতিয়ার হবে না যদি আল্লাহ দেয় আমি বলি এই বাজারে একটা দোকানের মালিক হওয়ারও যদি আল্লাহ দেয় অনেক সাধনা লেগবে কিন্তু আল্লাহর সুযোগ এতটা সহজ এই মুহূর্তে যদি চান যে আমি আল্লাহর বলি হয়ে যাব। হাকিমুল উম্মদ বলেন এই মুহূর্তেই তুমি আল্লাহর বলি হয়ে যাবা কেমনি বললে এই বিষয়টা বুঝবে উম্মদ আল্লাহরি হওয়া দুনিয়াতে সবচেয়ে সহজ বলেন আল্লাহরি হওয়া দুনিয়াতে কি তুমি কি করে সম্ভব এই মুহূর্তে যদি কেউ ফার আর তাওবা করে এই মুহূর্তে দিল থেকে তাওবা করে এই মুহূর্তে দিল থেকে নিয়ত করে জীবনে আর কোনো কোন ছাড়বো না জীবনে আর কোনো ওয়াজিদ ছাড়বো না জীবনে আর কোনো সুন্নতি মহকাদা ছাড়বো না জীবনে আর কোনো মুস্তাহবাদ ছাড়বো না জীবনে আর কোনো দিন কোনো গুণা করবো না আল্লাহর কসম খেয়ে বলা যায় এই নুকটা এই মুহূর্তে আল্লাহ হয়ে যাবে সহজ না কঠিন কি ভাবে ম্যাট্রিক পাস করতে দশ বছর লাগে ইন্টারমিডিয়েট পাস করতে বারো বছর লাগে আল্লাহর আল্লাহর সহজ না কঠিন তো যেটা হইলে লাভ এটা হইতে আমরা চাইলাম না আর যেটা যেগুলো হওয়া যাবে না এরকম কত কিছু হওয়ার আমরা স্বপ্ন দেখি বাস্তব মা বাস্তব বলে আর যেটা নিশ্চিত হওয়া যাবে আর হইলে শুধু লাভ হইলে কি যেমন ধরেন একজন নবীর বাবা নবীর বাবা বলেন কে হাসরের ময়দানে যেমন একজন লোক উঠা বলে আল্লাহ আমাকে চিনছেন তা আল্লাহ বলে কে তুমি আমি তা সির খিঁচতেছি আপনার সামনে শুরুতে হাল বয়ানের জন্য এই কথা বলছি বুঝাচ্ছি তো এরকম কথা আদি আসে নাই আমি আপনাকে বুঝাবার জন্য বলছি একজন উঠা বলে আল্লাহ আমাকে চিনছেন তো আল্লাহতালা বলে কে তুমি আল্লাহ তো চিনে তো উনি বলে আমি আপনার খালিল ইব্রাহিমের আব্বা তো আল্লাহতালা বলেন বাম দিকে যাও সোজা বাম দিকে যাও এখানে কার আব্বা এটা দেখার সময় নাই এখানে দেখার বিষয় হল কারমান কার আমল আছে এটা দেখার বিষয় কি ভাই কার আব্বা দেখার সময় আসেনি অথচ কার আব্বা ইনি ইব্রাহিম খলির আল ইস্তম আব্বা আলামিন বলেন না না এখানে এটা দেখার সময় নাই এখানে দেখার বিষয় হলো ইমানওয়ালা আমলা আরেকজন উঠা বলে আল্লাহ আমারে চিনছেন তুমি কে আমি আপনার নবী নুহ আল ইসালামের ছেলে তাই কার ছেলে এটা দেখার সময় নেই আমার এখানে দেখার বিষয় হলো ইমানওয়ালা আমলওয়ালা যাও তুমিও বাম দিকে যাও আরেকদিন ওইটা বলে আল্লাহ আমারে চিনেন তাই কে তুমি আমি তো আপনার নবী লুত আলহাতাম স্ত্রী না এখানে কার স্ত্রী এটা দেখার সময় নেই তাহলে বোঝা গেছে ছেলে দেখার সময় নাই। বাবার দেখার কি নাই বলেন আর কি স্ত্রী দেখার কি নাই বলেন এমন কি আমাদের নবিজির আব্বার কি হবে এই বিষয়টাও হাদিসি স্পষ্ট আসে নাই আমরা সুন্দর জামাত এখানে চুপ থাকি আমরা বলি যে নবীজির আব্বা আমার ব্যাপারে কি থাকা তা অক্ষুপার করা চুপ থাকা আরেকজন ওইটা বলে আল্লাহ আমাকে চিনছেন কে তুমি আমি ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী এত জঘন্য কাফের স্ত্রী তুমি হ্যাঁ তুমি তো ইমানওয়ালা তুমি ডান দিকে যাও বুঝে থাকলে বলেন তো কারেরাউনের স্ত্রী ফেরাউনের মতো তার স্ত্রী আল্লাহ কো সোজা জান্নাতে চলে যাও আর নবীর স্ত্রী বাম দিকে যান ইব্রাহিম আসলাম নবীর বাবা নবির ছেলে মতো মানুষটার চাচাও আর আবু জেহেলের মতো মানুষটার ছেলে যাও জাননাতে চলে ইমানের আর বলেন দাম কিসের বলেন এই দুই শব্দ যদি উম্মত মুখস্থ করে ইমান হামল ইমান হামল বলেন আবা বলেন বন্ধু আল্লাহর কসম খেয়ে বলা যায় ইমান আমলের ভিত্তিতে আখড়াত সুন্দর হবে শুধু এটা নয় ইমান আমলের ভিত্তিতে আল্লাহ আল্লাহতালা দুনিয়াও সুন্দর করে দেয় এখানে না মহা ওখানে না মহাদ্দেশের দাম ওখানে না মুফতির দাম ওখানে না পীরের দাম ওখানে না মুড়িদের দাম ওখানে না দলের দাম ওখানে না গোরোর দাম ওখানে না দেশের দাম ওখানে না দুনিয়ার কোনো অহদা ওখানে শুধু এক নাম্বার এক নাম্বার পায়ে উম্মতকে দুই শব্দ মুখস্থ করানো দরকার উম্মতের পায়ে ধরে ধরে উম্মতকে এই দুই শব্দের উপর উঠানো দরকার যে বন্ধু তোমার দুনিয়া সুন্দর হবে তোমার ইমানের ভিত্তিতে তোমার আখরাত সুন্দর হবে তোমার ইমানের ভিত্তিতে তোমার দুনিয়া সুন্দর হবে তোমার ইমান তোমার আমলের ভিত্তিতে তোমার আখরাত সুন্দর হবে তোমার ইমান তোমার আমলের ভিত্তিতে কিসের ভিত্তি বলেন বুনিয়াদ কিসের উপরে আবার বলে না সব জোয়ানরা বলো জোয়ানরা বলো কিসের ভিত্তিতে আল্লাহর কসম চেহারা সুন্দর হবে ইমান আমলের ভিত্তিতে আল্লাহর কসম জিন্দগি সুন্দর হবে ইমান আমলের ভিত্তিতে আল্লাহর কসম রিজিক সুন্দর হবে ইমান ভিত্তিতে আল্লাহর কসম তোমার জীবনের প্রতিটা ধাপ সুন্দর হবে ইমানিতে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 তুমি যদি দুই কাজ করো আমি রব্বুল আলমীর দুই কাজ করব। তুমি যদি ইমান বানাও আর আমল বানাও আমি রব্বুল আলমিন তোমার দুনিয়া বানাবো আখরাত আচ্ছা দুনিয়ার জন্যই তো এই রিক্সাওয়ালা এত কষ্ট করে কথা বলেন না দুনিয়ার জন্যই তো সিএনজিওয়ালা এত কষ্ট করে দুনিয়ার জন্যই তো খেতে খামারে যা কামলা এত কষ্ট করে কথা ঠিক না পাঠিয়ে বলে দুনিয়ার জন্যই তো এরা এত কষ্ট করে অথচ রব্বুল আলমীর সিদ্ধান্ত আমার দুনিয়া আমার আখরাত দনোটা সুন্দর হবে আমার ইমানের দ্বারা আমার আমলের দ্বারা এই সহজ কথাগুলো কেমনে বোঝানো যায় উম্মদকে কেমনি বুঝানো যায় উহকে ইমানের দ্বারা আমলের দ্বারা আমার দুনিয়াও সুন্দর হবে আমার আখরাতও সুন্দর হবে বলেন দুনিয়া সুন্দর হবে কিসের দ্বারা আখরাত সুন্দর হবে কিসের দ্বারা আমার দুনিয়া সাজবে কিসের দ্বারা আমার আখরা সাজবে কিসের দ্বারা ইমান হে ইমানা কাকে কাকে ডাকতেন আল্লাহ এখানে যারা ইমানওয়ালা ন তারা হাত তুলেন না আর যারা ইমানওয়ালা তারা হাত তুলেন সবাই ইমানওয়ালা ইমান ছাড়া এখানে কেউ নাই হাত নামানা হাবিবাহ সবচেয়ে বড় গালি দুনিয়াতে কাসেরও বেঈমান কথা ঠিক না ব্যাঠি বলেন যে কাফের হিন্দুরা আপনি এইটা বেঈমানিকা বেঈমান কলিকা বাস্তব না বাস্তব বলেন এখানে যারা আছি আল্লাহ বলেন হে ইমান তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে এবার বলেন তো রোজা কার উপরে লিখে দেওয়া হয়েছে পোলামা একরাম এবং মুরব্বীরা হাত তুলবেন না বলেন রোজা কার উপরে লিখে দেওয়া হয়েছে এবার জোয়ানরা হাত তোলেন কাদের উপরে যারা ইমানওয়ালা তারাই না হাত তুলবেন আগে না কিন্তু মুরব্বীরা হাত তুলেন না পোলামা একরাম হাত তুলিলেন না জোয়ানরা জোয়ানরা আমি ইমানওয়ালা বলো আমি ইমানওয়ালা তাহলে আমার উপরে রোজা ফরজ ক আমি ইমানওয়ালা আমার উপরে রোজা ফরজ হাত না মান তাহলে এই বছর যারা রোজা রাখবে না সেই মানা না বেইমানা যেমন ধরেন এখানে যদি কোন নোটিশ বোর্ডে নোটিশ টাঙ্গায় হেডমাস্টারের পক্ষ থেকে এত দ্বারা অত্র স্কুলের সমস্ত ছাত্র শিক্ষককে জানানো যাচ্ছে এই এলানের মধ্যে কারা কারা এই স্কুলের সমস্ত ছাত্র এই স্কুলের সমস্ত শিক্ষক কি বলেন ওই স্কুলের ছাত্র দাখিল হবে ওই স্কুলে শিক্ষক দাখিল হবে এই স্কুলে ছাত্র শিক্ষক কি বলেন তাহলে অন্য স্কুলের ছাত্র শিক্ষক কি না দাখিল না বলেন। তাহলে বলেনা রোজা রাখবে না কে হিন্দু রাখবে না রোজা ছাড়বে না কে মোমেন রোজা ছাড়বে না কি বোঝা গেছে বলেন কে রোজা ছাড়বে না আর কে রোজা রাখবে না এবার বলেন মুসলমান সমাজ যারা রোজা রাখে না না হিন্দু কইতাম না হিন্দু হিন্দু না বুঝা গেছে ওদের ইমানে সমস্যা আরেক কথা ঠিক না বেশি বলে না যদি ইচ্ছাপিত রোজা ছেড়ে দেয় তাহলে কাফের ইচ্ছাপিত ভাবে রোজা ছেড়ে দিছে কাফের ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দিছে কাঁফ আর যদি অসুস্থতার কারণে ছাড়ে বার্ধক্য কারণে ছাড়ে সফরের কারণে ছাড়ে পেটে বাচ্চা এই কারণে ছাড়ে বুকে দুধ করে বাচ্চা এই কারণে ছাড়ে শুধু অসুস্থতার কারণে ছাড়ে এই যুবক খেয়াল করো অসুস্থতার কারণে ছাড়ে সফরের কারণে ছেড়ে দেয় বার্ধক্যের কারণে ছেড়ে দেয় এবার বলেন তো এখানে যারা আছেন কারা কারা এবার থেকে রোজা ছাড়বেন না ইনশাল রোজা রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তাও ফিক দাম অনেকগুলো যুবক আসছে এই জন্য আমি শক্তভাবে বোঝাবার চেষ্টা করছি আপনার যারা আছেন আমি আপনাদের উপরে সন্দেহ করি নাই মাতাসাওয়ালা আছেন আপনাদের উপরে আমি সন্দেহ করি নাই দিনদার তপকার উপরে সন্দেহ করি নেই কিন্তু আমি চাচ্ছি যে এই মজমা আমরা যারা আছি আর সারা দুনিয়া যারা কথা শুনছে সকলে যেন রোজা রাখে ইনশাল আপনাদের এই বয়ান সারা দুনিয়ায় শুনবো চলেন নিয়ত করি আজ থেকে রোজা ছাড়বো না ইনশাল্লাহ এবছর এ রাহুল আলমিন রোজাকে লিখে দিয়েছে আপনি বলবেন এই নোটিশ লিখি দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে লিখে দেওয়া হয়েছে লিখছে কোথায় লহেমাহ প্রিন্সিপাল হেডমাস্টার নোটিশ লাগায় কোথায় নোটিশ বোর্ডে আর এই নোটিশ লাগছে কোথায় লো এবার কেউ যদি বলে তাইলে কি না খায়া থাকবো কোন আরব বা সাহাবা করলাম আরবি ভাষাভাষী হওয়ার কারণে তারা বুঝে গেছে রোজা মানে শোভের সহাদেক থেকে গুরুবে শূর্য ডুবা পর্যন্ত না খাওয়া পান না করা না করা স্ত্রী সবাস না করা রোজার তরজমা বুঝে সঙ্গে সঙ্গে যেন আপত্তি তুললেন কিভাবে সম্ভব আবার রোজা না খেয়ে আবার থাকে তোমাদের পূর্ববর্তী ওয়ালাদের উপরে যেভাবে লিখা হয়েছিল তাদের রাখতে যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও রাখতে কোনো অসুবিধা হয় নাই কি হয় সমস্ত জাতির উপরে রোজা ছিল মানে ইসরায়েলের উপরে রোজা ছিল নাসারাদের উপরে রোজা ছিল ইয়াহুদিদের উপরে রোজা ছিল হাজর ইব্রাহিম আসসালামের উম্মতের উপরে রোজা ছিল হাজরের দাউদার সালাইমানের উম্মতের উপরে রোজা ছিল ইসা আলে সাদাম মুসা আলো সাতলামের উম্মতের উপরে রোজা ছিল সমস্ত উম্মতের উপরে রোজা ছিল ওদের রাখতে যেমন কোনো অসুবিধা হয় নাই তোমাদেরও কোন অসুবিধা হবে না উদাহরণের দ্বারা বিষয়টা সহজ হয় এখন সবাই মুসকি মুশকি হাসে কারণ বেশি লজ্জা লাগে না সবাই তো খাটাইছে কথা ঠিক না ব্যাঠিক না আর একজন দাঁড়া করাইছে আর উনিশ জন বইয়া রয়েছে লজ্জায় মরে যেতেছে এভাবে ফরাজ করা হয়েছে ওদের যেমন রোজা রাখতে কোনো অসুবিধা হয় নাই তোমাদের রোজা রাখতে কোনো অসুবিধা হবে না রোজা রেখে মরে গেছে এই জাতীয় ঘটনা কি এই পর্যন্ত কোন পত্রিকাতে গরমে মরে গেছে এ জাতীয় ঘটনা আছে কিনা হিট স্ট্রোকে মারা গেছে এরকম ঘটনা আছে কিনা প্রচণ্ড শীতের কারণে মারা গেছে এরকম কথা পত্রিকাতে আসে কিনা রোজা রেখে মারা গেছে এরকম কোনো কথা কে এ পর্যন্ত আসছে দুনিয়াতে কী হয় ইংল্যান্ডে রোজা বাইশ ঘণ্টা পর্যন্ত রাখতে হয় সুইজারল্যান্ডে অস্ট্রেলিয়া রোজা বাইশ ঘন্টা বিশ ঘণ্টা একুশ ঘণ্টা পর্যন্ত রাখতে হয় কিন্তু তারপরেও কেউ মরে না কেন মরে না এটা না এটা কি করে না কি করে না চাপায় দেয় না আচ্ছা যদি এখন কেউ বলে এই বাঁশটার উঠি যদি দাঁড়ায় আড়ায় এই বাঁশটার মাথাত উঠে দাঁড়ায় দাঁড়ায় দুই নামাজ পড়লে তোমারে জান্নাত দিয়ে দিবে এটা কি আকলমন্দি হবে না ব্যাকুলি হবে কিরে এই বাঁশের মাথা ছেড়ে উঠবে কিভাবে তোমার ইমান নাই এজন্য তুমি এই প্রশ্ন করো তোমার কি নাই বলেন তুমি রোজা কেমনে রাখবা এ আমরা জাননে রাখি তুমিও এমনে রাখবা আর আমরা কেমনে রাখি আগেওয়ালারা যেমনে রাখছে আমরা এমনে রাখি আল্লাহ তালাকে আমি যেন বললাম আল্লাহ না আবার থাকবো কেমনে আগে কি তোমাদের যেভাবে রোজা লিখে দেওয়া হয়েছে ওদের যেমন রোজা রাখতে কোনো অসুবিধা হয়নি তোমাদেরও রোজা রাখতে কোনো অসুবিধা হবে না ওদের যেমন রোজা রাখে তারা মরে নাই তোমরাও রোজা রাখে মরবানা অনেকে শুধু বিড়ির কারণে রোজা রাখে না এই জন্য মেরে ভাই বলেন রোজা কার উপরে ফরাজ জোয়ানরা বলো আমার উপরে ফরাজ রোজা কার উপরে ফরাজ কি লেগে তোমার রোজা ফরাজ তুমি যে ইমানওয়ালা এই জন্য তোমার উপর রোজা খরচ আর তুমি যদি কো আমি ইমানওয়ালা না তো যাও ছুটি বুঝাইতে পারলাম না তো কথা তাহলে বোঝা গেছে যারা চাঁদ দোকানদারি করে রমজানের দিনে এই বেলায় এই বাজারে যারা চায়ের দোকানদারই করে রমজানের দিনের বেলায় লাল পটাকা লাগায় রাখে লাল কাপড় লাগাই রাখে আর চায়ের দোকানদার ভিতরে রিক্সাওয়ালা ঢুকে আর খায় যায় আসলে মূলত হ্যাঁ শুধু ব্যবসায়ী করে না হ্যাঁ জানেন তার ইমান মানুষের ইমান ছিনতাইয়ের ব্যবসা শুরু করছে এরা হলো ইমান চোর এরা কি চোর বলেন এরা ইমান চোর এরা কি চোর বলেন ইমান চোর ইমান চোর এরকম ব্যবসায়ী আসেনি এরকম ব্যবসায়ী কি দিন দিনের বেলা বিক্রি করে না দিন বন্ধ রাখে ইফতারের সময় ওই ব্যাটার এক হাজার গুণ বেশি বেছে বাস্তব না বাস্তব বলেন এরা ঢাকা। রোজা কার উপরে ফরাজ ইমান আলহামদুলিল্লাহ বুঝে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ এর পরেও এই মজমা যারা আছে এরপরেও যদি কেউ রোজা না রাখে তুমি বদনসি তুমি পোড়া কপাল্লা কথা বোঝা আসছে কিনা কিন্তু সুখের বিষয় হলো হুজুর আমি যদি অসুস্থ হই আমি যদি অসুস্থ হই তা আল্লাহ তালা বলেন এর আগে আরেকটা প্রশ্ন আচ্ছা হুজুর এত কষ্ট করে না খেয়ে যদি রোজা রাখি তো কি দিবেন আল্লাহ তালা কি দিবেন উত্তর আল্লা তালা তাকোয়া দিবেন বলেন রোজা রাখলে আল্লাহ কি দিবেন আবার বলেন কি দিবেন একটু আগে না শুনছিলাম তাকোয়া মানে কি তাকুয়া দিলে কি হবে তাকুয়া দিলে আপনি আল্লাহর বন্ধু হবেন বলেন রোজা রাখলে কি দিবে আবার রোজা রাখলে কি দিবে আর তাকোয়া দিলে আপনি কি হবেন আর কি কি লাগে কি ভাই রোজা রাখলে আপনি আল্লাহ আপনাকে কি দিবেন হে মানুয়ালা তোমার উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে ভাবে তোমার পূর্ববর্তীদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছিল আমি রব্বুল আলমিনকে যেন বললাম আল্লাহ আমি যদি রোজা রাখি আপনি কি দিবেন আল্লাহ তালা আমি বললাম তাকুয়ার দৌলত পাইলে কি হবে তো উত্তর তুমি আল্লাহর বন্ধু হয়ে যাব হুজুর এবার আরেকটা প্রশ্ন তো হইতে পারে খুঁজুর আল্লাহর বন্ধু হইলে কি লাভ হবে প্রশ্ন করেন তো এবার আল্লা বলেন আমার বন্ধু যদি তুমি হয়ে যাও তাহলে আমি কথা দিলাম আমার বন্ধু যদি তুমি হয়ে যাও তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আচ্ছা মন্ত্রী যদি কোনো মেম্বার সাহেবের ডাক দিয়ে শোনো এই কাজটা কর কোনো ভয় নাই যাও কর আর কোনো ভয় আসেনি তার দিল থেকে ভয় কি পরিমাণ দূর হয়ে গেছে আরে মন্ত্রী মহোদয় বলছেন কোনো ভয় নাই আর কোনো কথা আসেনি আর এখানে আর শাহিমের মালিক বলেন তুমি যদি মোত্তকি হয়ে যাও তুমি যদি আমার বন্ধু হয়ে যাও আমি কথা দিলাম তোমার কোনো ভয় নাই আলা বলেন তুমি যদি মোত্তাকি হও তাহলে তুমি আমার বন্ধু হবা আর তুমি যদি আমার বন্ধু হও তাহলে কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই মোত্তাকি হলে আল্লাহর বন্ধু আল্লাহ বন্ধু হলে কয় না আর কোনো ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই ফুলসুরাতে ভয় নাই আর যার ভয় থাকে না তার চিন্তাও থাকে না আর যার চিন্তা থাকে না তার ভয় থাকে না বুঝো নাই বাবা ইন খাই যেই ভয় পায় সেই চিন্তিত হয় যেই চিন্তিত হয় সেই ভয় পায় অবুল্লা আল বলেন তোমার ভয়ও নাই চিন্তাও নাই আবার কি হইলে আল্লাহ হওয়া যায় তা কোয়া হইলে বুঝলি کی ہوا اللہ ہوا جائے اللہ تکوا ہولی ہوا جائے اور آللہ رلی بھائی نہیں اور نہ چنتا نہیں شبد مانیٹا এই শব্দের মানি হলো এই মুহূর্ত থেকে তুমি যদি আমার বলি হয়ে যাও এই মুহূর্ত থেকে তোমার মৌ পর্যন্ত তোমার মৌ থেকে তোমার হাসর পর্যন্ত তোমার হাসর থেকে তোমার ফুলসরাত পর্যন্ত তোমার থেকে তোমার জান্নাত পর্যন্ত জান্নাতে ঢুকার পর থেকে লাহায়া হ্যাঁ সীমাহীন এক জিন্দিগি পর্যন্ত আমি রব্বুল আলামিন তোমার হয়ে গেলাম রব্বুল আলমিন আমার হয়ে গেলে আর টেনশন কী হয়ে যায় আর কোনো ভয় আসেনি এই জন্যই তো কোনো আল্লাহর উপরে কিস্তি নাই আসেনি এই জন্যই তো কোনো আল্লাহ কিস্তি নেই কিস্তি নাই আমি বলি তুমি আমার সুদুর উপরে কিস্তি হবে কেন তোমার কি হয় আমি বলি আল্লাহলি হলে দুনিয়াও লাভ আখরাতলাভ বলেন দুনিয়াও লাভ বলেন তুমি যদি আমার মোত্তাকি হও তুমি আমার হোলি হবা তুমি যদি আমার হোলি হয়ে যাও আমি কথা দিলাম তোমার আর কোন ভয় নাই আর কোন চিন্তা নাই আমি যেন বললাম আল্লাহ এটা কোথায় কোথায় কি ভাই দুনিয়াও আমার আখরা তো আমার সোহা আল্লাহ বলেন আল্লাহলির জন্য দুনিয়াও আল্লাহল আখরা তো আল্লাহ আর যদি আমেরিকার প্রেসিডেন্ট হও তো চার বছর দুনিয়া তোমার কি দুনিয়া তার প্রতিদিন শেষ পর্যন্ত জুতাও মিলতে পারে কথা ঠিক না শেষ পর্যন্ত জুতা মিলা কি কোন অসম্ভব কিছু এরকম পিছনে মিলছে না জুতা কোনো আল্লাহ জুতা মিলছে এরকম কোনো ঘটনা আছেই দুনিয়াতে হ্যাঁ তাইলে আমি যদি রোজা রাখি আমার কি দিবে সবাই বলে না কি দিবে আর আল্লাহর বন্ধু হইলে কি হবে আর কোনো ভয় নাই আর কোনো চিন্তা নাই আর কোনো ভয় নাই আর কোন চিন্তা নাই এটা কোথায় কোথায় আলহামদুল্লাহ ও আজ সুন্দর বুঝে গেছে আলহামদুল্লা বুঝছেন কথা ও আজ তো বুঝার লেগিয়া না শুধু শোনার লাগিয়া বুঝে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে রোজা কারণ পূর্ববর্তী তোর উপরে রোজা কি ছিল আচ্ছা রোজা রাখলে কি দিবে তাকোয়া রোজা রাখলে কি দিবে তাকোয়া দিবে তাকোয়ার দৌলত এমন এক দৌলত যেই দৌলতের ভিত্তিতে আব্দুল কাদের জিরানি আবদুল কাদের জিরানি হয়ে গেছে যে দৌলতের কারণে সাহাবিরা সাহাবি হয়েছে কিনল শুধু কোন দৌলতের কারণে ও আলজামা হোম ক্যালিমাথু ও আলজামা হোম ক্যালিমাথু আহ হক মেকিস একবার মজা করে বলতেছেন আমাদেরকে বলছে হে মুসলমানরা তোমরা গিয়ে অর্জন করোয়াকে গিয়ে ধরো আর আল্লাহ তালা তাকোয়াকে বলে হে তাকুয়া যায় সাহাবাহামকে ধরো কালিমা আল্লাহ তালা সাহাবায় আমাদেরকে বলছেন ইত হে আল্লাহকে ভয় কর এই তোমরা গিয়া যাও এই তোমরা এই ক্রাম গিয়া কালিমাকে ধরেন নাই কালিমায় তাকুয়া কে ধরেন নাই তাকুয়া গিয়া সাহাবাই ক্রামকে ধর কোন সম্ভা তাদের বুঝেন না আল্লাহ বলেন মে রে ভাই এরপরে প্রশ্ন হুজুর তালি রুজ আর খোয়া দিবে আমাকে এত বড় দৌলত যেহেতু আমাকে দিবে আমি রাখবো হুজুর দিন রাখব যদি একসাথে বলতেন মা গোরে চালা বলেন অল্প কয়টা দিন কয়দিন রাখবা অল্প কয়টা দিন আল্লাহ এত সহজ করে আল্লাহ তালা উপস্থাপন করছেন অল্প কটা দিন দেখে দিবা সোহাজ এবার যদি কেউ বলে হুজুর ওই দিনগুলোতে যদি আমি অসুস্থ হই তাহলে কি হবে অথবা আমি যদি সফরে থাকি সে খাওয়ার সুযোগ নাই। ইফতারি করার সুযোগ নাই সফরে থাকি মাল কিনতে ঢাকা গেছিগা গা মাল কিনতে দিল্লি গেছিগা এখন কি হবে আল্লাহ বলেন যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হও আও আর অথবা সফরে থাকো তাইলে জীবনে যখন সুযোগ হয় তখন রেখে দিও আচ্ছা যদি বলতো তাহলে সাউওয়াল মশা রাখবা অবস্থা কী দাঁড়াইতো যদি করতো শাহাবান মাসে রাখবা অবস্থা কী দাঁড়াইতো তাহলে মানুষ প্রশ্ন করতো হায় হা যদি সাউওয়ালে অসুস্থ হয় তাহলে কী করবে বুঝে নাই কথা যদি আগামী বছর একবার তাহলে অসুস্থ হয় তাহলে কি করবে দরকার নাই যদি তুমি এই রমজানে অসুস্থ হও এই রমধানে সফরে থাকোটা জীবনে যখন সুযোগ পাও তখন রেখে দিও সহজ না কঠিন এবার একজনে বলে উঠলো হুজুর আমার বয়স নব্বই আমি এখন ভাবে রোজা রাখতে পারি না এখন আল্লাহ তালা যদি এভাবে বলতো যদি কেউ অসুস্থ হও অথবা সফরে থাকো অথবা বুড়ো হও তাহলে পরে রাখা দিও তাহলে কই তো হুজুর এটা বুঝি কোনো কথা বুড়া তো পরে আরও বেশি বুড়ো হবে বুড়ো কি আগামী বছর আরও বেশি বুড়ো হবে না জোয়ান হবে তো বুড়ো আগামী বছর কেমন রাখবো এবার আল্লাহতালা বলেন ধিক্ষের কারণে রোজা রাখতেই পারবানা তোমরা এক মিসকিনকে খানা দিয়ে দিও এক মিসকিনকে কি দিয়ে দিও আচ্ছা যদি বলতেন একশো ডলার দিও তাহলে অবস্থা কি দাঁড়ায়তো যদি বলতো একশোটা দিনার দিবা তাহলে অবস্থা কি দাঁড়াইত যদি বলতো দশটা দিনার দিয়ে দিবা তাহলে অবস্থা কি দাঁড়াইত যদি বলতো একশোটা টাকা দিবা তাহলে অবস্থা কি দাঁড়াইতাম তোমার নাতের ফেটুয়েতে একটা দরিদ্র মানুষের খাওয়ায়া দিতে যা লাগে দরিদ্র মানুষের পান্তা পাতার নুন মরিচ খাওয়ায়া দিবা এটাই হয়ে যাবে সহজ না কঠিন বলেন। এটা আহ কামুল হাকে মিনের কথা এই কথাই প্রমাণ করে এটা সর্বকালের জন্য সর্বযুগের জন্য কথা ঠিক না কারণ তখন তো সৌদি আরবে স্বর্ণ মুদ্রা ছিল তখন তো মদিনা শরীফের স্বর্ণ মুদ্রা ছিল মক্কায় স্বর্ণ মুদ্রা ছিল দুনিয়ার সরকার হলে দশটা স্বর্ণ মুদ্রা দিয়ে দিও তাহলে এটা পরবর্তী বসে চলবো কেমনে এটা আরেক দেশে চলবো কেমনে তা আল্লাহ তাহলে কি মজা করে বলেন না না স্বর্ণ মুদ্রাও না রোপ্য মুদ্রাও না একজন মিসকিনকে খানা খাওয়াই দিও কত লাগবো খানা খাওয়াইতে কোরআন সহজ বলেন কোরআন কি আচ্ছা তাহলে রোজা কতদিন আল্লাহ কিনে তিরিশ দিন বলেন অল্প কয়টা দিন বলেন কয়দিন এখন সকলের দিনের প্রশ্ন কয়টা দিন কবে তাহলে ও বাবা রে চিরঙ্ক অবুক আমি ওরে মা রে ওরে বাবা রে এক মাস এখন আর এটা কয় না আগে কিন্তু অল্প কয়টা দিন তিনশো দিন খাও শুধু ৩০ দিন খেয়না সোহা তিনশো তিরিশ দিন তুমি খাও শুধু ত্রিশটা দিন খাও না কদিন খাইতে গেছে কুলু অশ্রবু ক খা সকালে একবার দুপুরে একবার বিকেলে একবার দশটার সময় একবার চারটার সময় একবার খা খা খা শুধু আই এম এম অল্প কটা দিন খেও না সোহার কয়দিন খেও না জোয়ান রাখো কয়দিন এবার কবে রে রম যদি রমাদাম শব্দ না বলতো কি পরিমাণ যুদ্ধ হইতো আল্লাহই জানে একদল কইতো শাল মাসে আরেক দল কই রমজান মাসে আরেক দল কই শাবান মাসে আরেক দল কই মাসে আরেক দল কই তো ঝিলকাদা মাসে কইতো কি কইতো না বলেন যেরকম এখন একদল কয় আটটাঘাত আরেক দলে কয় বিশ্বাঘাত কথা ঠিক আছে বিশ্বাকাত আমরা বিশ্বাকাত বলেন মদিনা শরীফে কয়লা কাত আরো ধরে মদিনে কয়লা কাত মুকা শরীফে কয়াকাত মুকা মদিনা তারা বিষতেন এরকম একজন থাকলে প্রমাণ দেন তিনজন পাওয়া আছে হ্যাঁ সাতজন পাঁচ সাতজন আছে আমিও আছি আপনাদের সাথে আলহামদুলিল্লাহ মক্কা সর্বে করা যদি কেউ ঠিক করিয়া ই তো আমরাও ঠিক হয়ে ঠিক করো তো আমরাও ঠিক হোম আরে কথা বুঝে আসছে কিনা বলেন মক্কা সর্বে করা এই জন্য আমরা পড়বো করা বুঝে গেছে মার্শাল এ দেখছেন আলহামদুল্লাহ জীবনের লেগে বুঝছে জীবনের লেগে এরা জীবনও আটটাঘাত করত না ইনশাল আচ্ছা ঠিক আছে না ইনশাল শাহেখ সোজাইফি পড়া করা শাহেখ হোজাইফি পড়া র্শিদে ইমামরা পড়া করাকাতা ইউনি জামেয়ার ওস্তাদরা মুর্জিদের নবীতে নামাজ পড়া করা কাত তুমি যদি আটটা ঘাত ফুটতে হয় কি করল্লাহ আমাদেরকে বুঝতাম ও গতকালকে মাহফিল ছিল আমার বুড়িচংয়ের ওইদিকে দেবীদ্বারের ওইদিকে তো আমি যখন মাহফিলেই বসা আসরের সময় আজান শুনছি আজানের আগে আসল আলাইকা আর রসুলাল্লাহ আজানের আগে কইতেছে তো আমিও বয়ান শুরু করছি আলহামদুলিল্লাহ তো বয়ানে বললাম যে ভাই মুখ কাশরি বা আজান শুনছেন কেউ আসেননি শুধু আসি আসি আসি ভাইয়া মদিনা শরীফে আজান শুনছেন কেউ আছেননি আসি আসি আসি তবে মদিনা শরীফে আজান কী দিয়ে শুরু হয় আসসালাম তু আসসালামু কথা তো রসুলের রাজার পাশে দাঁড়াইয়া মদিনার ইমাম সাহেব না আপনাদের তুমি এত বুঝা বুঝলে আট লাগা লাগাইতেছ এত বুঝা বুঝলে তুমি বেশি বুঝোনো বলা না বেশি ভালো ভালো না আরেক কথা বলে বেশি ভোজনও কিনো বলেন বেশি ভোজনও ভালো না আমরা সিধা সাদা মানুষ আমরা সোজো সোজো সোজা বুঝি মুক্কা শরীফের ইমামে পড়ে আট দব বিশ টাকা আমরাও পড়ব বিশ ঠিক না বলেন তাহলে এই প্রসঙ্গে আরেকটা একটা ছোট্ট পয়েন্ট বলি আমি দেখছি মুক্কা শরীফের ইমাম জানাজাফরি মোনাজত দেয় না মদুরা শরীফের ইমামও জানাজাফরি মোনাজদ দেয় না এর আমরা দেই জানাজা পড়ছেন নেইাল জানাজা খালাস বুঝুন কথা তাহলে বুজা গেছে এগুলো ঠিক না এগুলো কি না বলেন এগুলো না আরেকটা কথা বলি দেখবেন একসাথে হুড়মুড়ু করে শুভুল বাস্তব আমি আমার মসজিদে আমি একটা সুন্দর মসজিদে নামাজ পড়াইতাম তখন এশিয়ায় সুন্দরতম মসজিদ প্রতিদিন টেলিভিশনে দেখা এত সুন্দর মসজিদে মুসল্লি তো কিছুটা ভিআই হয় না আমি আমি বললাম বললাম আপনি এই দোয়াটা পড়ছেন যে শোনানো পারি না বাবা আপনি শুনানো পারি না বাবা আপনি শুনান তো পারি না এতক্ষণ মসজিদের স্বাদ উল্টায় ফেলছেন এখন পারেন না কেন তাহলে বুঝা গেছে সুব হ্যা নাজিল মূলকে এক দু শিখি গেছে শেষে ওরু শিখছে আর মধ্যকান দিয়ে সে বাস্তব না বাস্তব অশুদ্ধ এক হাজার বার পড়লে কি লাভ হবে কারে ধোকা দিলেন আপনি চিল্লাইয়া আওয়াজ দিয়া এজন্য জন্য চার জাগার তারাবিঠ পরে কি পড়বেন জানেন শুদ্ধ করে এক শব্দ পড়েন সুভান বলেন এই এক শব্দ পড়েন শুদ্ধ হারিস হাজে মৌলানা নুরুল হকসা খুজুর কথা বলছিলেন খুজুর এত এক দামই কথা বলছেন অশুদ্ধ আমলের দুই আনার দাম নাই শুদ্ধ আমলের দামের কোনো শেষ নাই স্বির অক্ষরে লিখে রাখার মতো কথা বটগ্রাম হুসু বলছেন অশুদ্ধ আমলের দুই আনার দাম নাই শুদ্ধ আমলের দামের কোনো শেষ নাই হান্লা বলবেন কি বলছেন বলেন তো শুদ্ধ আমলের কি দামের কোনো কী নেই আপনার চুরায় ফাঁতে অশুদ্ধ এই অশুদ্ধ আমলের দুই আনার দাম নেই আপনার তশাহুদ অশুদ্ধ অশুদ্ধ আমলের দুই আনার দাম নাই। আপনার দুরুচ্ছরী অশুদ্ধ অশুদ্ধ আমলের দুই আনার দাম নাই। এখন বলবেন হুজুর তালে আর ভর্তমে না যেহেতু অশুদ্ধ আমি এই টেনই কইছি উল্টা বুঝলেন কা আপনি এখন বলবেন হুজুর তালে আমরা শুদ্ধ করে নিব হিনশ নাকি উল্টা বুঝলেন রাস্তা আসেনি আমি বলি শুদ্ধ করণের রাস্তা তিন তিন জায়গায় যদি তবলিগে বাইরন শুদ্ধ হয়ে যাবে যদি তবলিগে বাইরান জানে এখন কেউ আবার নারাজ হয়ে কোন অধ করবেন কবে মত আগে না মতো তবলিগে বেরবেন কবে মতের আগে না মত পরে কারা কারা মতের পরে বাইরে বেন বুঝি ফেলাই স্যার তাহলে মহতের আগে বেরোবেন না মতের পরে বেরোবেন তাহলে কারা কারা বেরোবেন হইবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও ফান নিজের মহল্লা যখনই দেখবেন জামাত আসছে গণিমত মনে করবে এদের সাথে দিবেন এখানে বসবেন সকালে বসবেন বিকালে বসবেন দুপুরে বসবেন এদের তালিমে বসবেন বলবেন এটা আমার জন্য গনিমত মনে থাকবে কথা দুই নাম্বারে বলবেন হুজুর এই আমাদেরকে আমাদের এগুলো শিখাবে কোথায় শুদ্ধ করবে কোথায় উত্তর হবে নুরানি মাদ্রাসা কোন মাদ্রাসা বলেন তো নুরানি মাদ্রাসা এখন আপনাদের বয়স আছে নুরানি মাদ্রাসায় ভর্তি হওয়ার তাহলে যাদের বয়স আছে তাদেরকে দেবেন ইনশাল্লাহ বাচ্চাদেরকে কোথায় দিবেন বলেন নুরানি মাদ্রাসা বাচ্চাদেরকে কোন জায়গায় দিবেন করেন, যার যেদিনে মাছাদ দিবেন ইনশাআল্লাহ ঠিকবেন না ঠেকবেন না আগে ওরে মুসলমান বানান পরে ডাক্তার বানাই পরে ইঞ্জিনিয়ার বানাই মনে থাকবে কথা বলেন তিন নাম্বার হলো যদি তাও সুযোগ না হয় তিন নম্বর একটা রাস্তা আছে কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন কি বলছি বলেন কোন আল্লাহ আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন আমি বলি যে প্রত্যেক আলেমে দিনের জন্য প্রত্যেক মুসলমানের জন্য জরুরি কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা কথা বুঝেন নাই যেমন আপনি একজন ডাক্তারকে পছন্দ করেন আপনি একজন দর্জিকে পছন্দ করেন আপনি ঠিক করে রাখেন যে এই দর্জির কাছে আমি আমার জামা বানাই এই ডাক্তারের কাছে আপনি রুগী দেখান আপনার কিছু হলে এই ডাক্তারকেই দেখান আপনি ঠিক তেমনি ভাবে প্রত্যেকে ঠিক করে নামা উচিত আমি এক আল্লাহকে মহাব্বত করি আরে কথা বুঝে আসছে কিনা বলেন দিল থেকে বলবেন যে আমি অমুখকে মহাব্বত করি আমি চরম ভীষণ হুজুরকে মহাব্বত করি আমি মুর্জিদা লবুজুরকে মহাব্বত করি আমি হাটাজার হুজুরকে মহাব্বত করি আমি খেরিহরের হুসাইন আমার সবুজুরকে মহাব্বত করি আমি হুজাইন হুজুরকে মহাব্বত করি এরকম বলতে পারবেন নি বলেন শুধু মুখে কইবেন না দিল থেকে কইবেন এ প্রত্যেকে ঠিক করে নেন কে কারে মহাব্বত করবেন কন এটা ঠিক করে না ঠিক করা আছে আমার হুজুর হুজুর ঠিক করা আছে যাদের ঠিক করা আছে আসে যাদের ঠিক করা নাই ঠিক করে নেবেন আরে কথা বোঝা আসে কিনা বলেন এই যে আমার এক ভাই একটু আগে বলছে হুজুর আমি আপনাকে মহাব্বত করি ওই যে আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব উনি বললেন যে হুজু আমি আপনাকে করি আমিও বলছি আমিও আপনাকে মহাব্বত করি কী ভাই সবার সামনে বলছি আলহামদুলিল্লাহ আমরা তো এইভাবে দোয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মহাব্বত করে তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মহাব্বত করে তাদেরকে তুমি তোমার ওলি বানাই দাও আল্লাহ যারা আমাদেরকে মহাবত করে তাদেরকে তুমি দুনিয়ার আর রাত সুন্দর করে দে আল্লাহ আমরা মুকা শরীফে গিয়ে দোয়া করি মুদিনাতে গিয়ে দোয়া করি আল্লাহ যারা আমাদেরকে মহাব্বত করেন তাদেরকে আপনি কবল করল এক মজার বিষয় আমাদের টুমচোর প্রিন্সিপাল হুজুর হজর মামানা আলী আহমদ শাহুজুর দামাতুম উনি একবার হজে যাচ্ছিলেন তো যাওয়ার সময় বলছি শোনো তোমরা বলো আমাদেরকে ছাত্রদেরকে বলে তোমরা বলো হুজুর আমাদের জন্য দোয়া করবেন আমরা তো বুঝি নাই তবুও বলতেছি জি হুজুর আমাদের জন্য দোয়া করবেন হুজুর এবার বলেন যে আমি যখন এভাবে দোয়া করব। আল্লাহ যারা আমার কাছে দোয়া চাইছে তাদেরকে কবুল করো তো তোমার নামও ঢুকে যাবে কি হয় এই জন্য খামাখা কোনো আল্লাহকে দেখলে বলবেন হুজুর আমার জন্য দোয়া করবেন এই শব্দের কারণে কি হবে জানেন হুজুর যখন বলবে আল্লাহ যারা আমার কাছে দোয়া চাইছে তাদেরকে কবুল করো তা আপনার নামও ঢুকে গেছে আমি মাঝে মাঝে বলি আমার মাদ্রাসায় ও কালকে আমার মাথাটা দাওয়া দিতে গেছে চারজন মানুষ চারজন আমি কি ভাইয়া যার পকেটে যা আছে যদি পারেন পাঁচ টাকা আমার মাথাটা দান করেন আমি কেউ কী লেগে জানেন আমি যে দোয়া করি আল্লাহ যারা আমার মাথা দান করছে তাদেরকে কবুল করো তো আপনার নামও ঢোকে এক মহিলা পনেরো টাকা দিয়েছে গতকালকে পনেরো টাকা পাঠাইছে মহিলা পনেরো টাকা কেআ মসজিদে সব পাবে দিলো কত সব পাইবো কাবো কত পর্যন্ত যত আমল হবে সব পাবে এই জন্য কোনোটাকে ছোট মনে না করা কোনোটাকে ছোট মনে কী করা না করা বা হল আল্লাহ আমাদেরকে বুঝা সহজ করে দেন সকালে বলেন আমিন তাহলে এবার রোজা কতদিন ৩০ ওই অল্প কটা দিন কবে রমজান মাস কোন মাস বলেন সবাই বলেন সবাই বলেন কোন মাস এবার বলবেন যে হুজুর সাউল মাসের রোজা কেন হলো না জিল গাঁজা মাসে রোজা কেন না হলোন আল্লাহ তালা বলেন কেন রমজানের রাখবো সব বলে কেন নয় তা আল্লাহ তালা বলেন কারণ এ মাসেরোজা কোরআন অবতীর্ণ হয়েছে বলেন রমজান মাসের রোজা ফরজ কেন আবার বলেন কেন কোরআন নাজিল হয়েছে এই এখন বলবেন যে হুজুর কোরআন নাজিল হয়েছে এই কারণে রমদানের মতো নিচক কতগুলো সময় এতটা দামি হয়ে গেল কেন কোরআন নাজিল হয়েছে এই জন্য রমদান মাস দামি হইলো কেন তো আল্লাহ তালা বলেন হুজাল্লিনাস কারণ কি জানো এই কোরআন তোমাকে মানুষ বানায় তুমি তো মানুষই হইতা না যদি কোরআন না হইতো কথা মানুষের কাতার এদের কি নাই আচ্ছা জানোয়ার খায় কিনা গরু ছাগল শিয়াল কুকুরে খায় কিনা বলেন মানুষও খায় খেল করেন মানুষও কি জানোয়ারও কি আচ্ছা জানোয়ার ঘুমায় কিনা মানুষও ঘুমায় কি না কিনা আচ্ছা জানোয়ার বাচ্চা দেয় কিনা মানুষও বাচ্চা দেয় কিনা আচ্ছা জানোয়ার পেশাব পায়খানা করে কিনা মানুষও পেশাব পায়খানা করে কি কিনা আচ্ছা এবার বলেন তো ইয়ে হুদি নামাজ পড়েনি রোজা রাখেনি হিন্দু নামাজ পড়েনি রোজা রাখেনি বৈদ্য নামাজ পড়েনি রোজা রাখেনি মোহামেন নামাজ পড়েনি রোজা রাখেনি তাহলে এবার বলেন তো ওই মানুষ আর ওই জানোয়ারের মধ্যে কি পার্থক্য হজরত মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ আলিম আল্লা হুজুরের কবরকে নোড়ে নৌড়ে ভরে হাটহাজার এই কলেজ মাঠে একবার বয়ান করতেছিলেন হুজুর বয়ানের এক পর্যায়ে প্রশ্ন ছুড়ে দিলেন আচ্ছা বলেন তো আপনাদের এই চিরং শহরের চট্টগ্রামের গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে খেল করেন প্রশ্ন গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে আপনি বলেন তো কী উত্তর দেবেন যারা ইতিপূর্বে আমার বয়ান শুনছেন তারা উত্তর দিতে সহজ হবে যারা শোনেন নাই তারা উত্তর দিতে কষ্ট হইব গরু আর ছাগল ঘুম থেকে কয়টা উঠে তুমি বলো উত্তর কী তোমরা কে উত্তর কি আমনে কোন উত্তর উত্তর কী একজনে আবেগে কে হুজু চারটা বাজে উঠে উত্তর ঠিক হয় নাই আরেকজনে কেউ বুঝুন আটটা বাজে উঠে উত্তর ঠিক হয় নাই আরেকজনে কেব হুজু ফজল আজানোর লগে লগে উঠে উত্তর ঠিক হয় নাই হুজুরে বলেন যে গরু আর ছাগলের ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই বলেন গরু আর ছাগল ঘুম থেকে কি নাই বলেন বলেন গরু আর ছাগল ঘুম থেকে কয়টা বাজে উঠে উত্তর দেন না কি নাই তাহলে গরু আর ছাগল ঘুম থেকে আমরা যারা নামাজ পড়ি যারা নামাজ তারা কয়টা বাজে উঠে আচ্ছা যারা নামাজ পড়ে না তারা কয়টা বাজে উঠে কয় না বুঝেন নাই কথা মনে হয় আমরা যারা ঘুম থেকে নামাজ পড়ি তারা ঘুম থেকে কয়টা বাজে উঠি সূর্য উঠার আগে উঠি না উঠি। গরু সূর্য উঠার আগে উঠে না পরে উঠে আর যারা নামাজ পড়ে না তারা কবে কতক্ষণেছো তো তো মার্শাল আচ্ছা মিল খেয়েছে না খাইছে না মিল বলেন না টাইম টেবিল নাই ওদের টাইম টেবিল নাই গরু আর চাগল টাইম টেবিল নাই। শিয়াল আর কুকুরের টাইম টেবিল নেই বেনামাজের টাইম টেবিল নেই কথা শক্ত হয়েছে আফওয়ান মাফ করবেন কি হুজুর বলেন যে এরা দুই প্রয়োজনে ঘুম থেকে বলেন জানোয়ার দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে আউটের প্রয়োজন আর ইন প্রয়োজনে খাবারের প্রয়োজন আর পায়খানার প্রয়োজনে কত ঠিক না যদি খানার তরকার না হইতো তো গরু জীবনও উচ্চ না ঘুম আর যদি পায়খানার প্রয়োজন না হইতো তো জীবনও দাঁড়াইতো কত ঠিক না ব্যাঠি বলে না তাহলে গরু আর ছাগল ঘুম থেকে উঠে কয় প্রয়োজনে কি লেগে কি লেগা আর কিল্লিগা বাথরুমের লেগা খান এর পরেও যদি কেউ শুধু এই দুই প্রয়োজনে ঘুম থেকে উঠে তো তার কপাল ফুটছে কথা ঠিক না ব্যাঠি না আমরা ঘুম থেকে উঠি কিল্লিগা আরো বলে কিল্লিগা তাহলে যে মানুষগুলো ঘুম থেকে উঠে শুধু নামাজের জন্য এরাই রবুল আলমীর দৃষ্টিতে মানুষ এরাই আস্তমানের দৃষ্টিতে মানুষ আর যারা শুধু খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজন এরা দৃষ্টিতে আমি কি বুঝাতে পারছি বলেন কোরআন দ্বারা মানুষ মানুষ হয় বোঝা গেছে না আহ হাজর মোলানা হাবিবুল্লাহ মেজবুর রহমতুল্লাহ মজার মজার উদাহরণ দিতেন হুজুর বলেন যে ও হো হুজুর বললেন যে ছাগলে ছাগলে মহাজাল্লা ছাগলে তার মার পিঠের উপর উঠে কিনা কথা কেন উঠেনি কুকুর তার মায়ের পিঠের উপর উঠে কিনা বলেন আচ্ছা ছাগল তার মায়ের পিঠের উপর উঠে কিনে গা ছাগল যে এর লেগা মানুষ ন যে এর লেগা আরে কথা বলেন না কেন জানোয়ার যে এর লেগা সে কোরআন বুঝে না যে এর লেগা কথা ঠিক না রাখি বলে না সে কোরআন পারে না যে এর লেগেই সে কি হুজুর বলেন যে আজকের আমেরিকা আজকের ইউরোপ আজকের অস্ট্রেলিয়া ইন্ডিয়ায় এরা খারা এরা কোরআনওয়ালা নয় এরা ওরা কথা ঠিক না বলেন হুজুর আরো সুন্দর করে বলেন হুজুর বলেন যে আচ্ছা যদি আমি জিজ্ঞেস করি চট্টগ্রামের গরুর নানার বাড়ি কোথায় আচ্ছা চট্টগ্রামের গরু দাদার বাড়ি কোথায় আপনার মুরগির বাচ্চা দাদার বাড়ি কোথায় নাই নাম জানা নাই কথা ক না তাহলে বোঝা গেছে জগতের কোনো গরু জানে না তার বাবাকে সে জানে না তার বাবাকে যায় কিনা বলেন তাহলে বলেন তো এরা মানুষ হওয়ার কারণে জানে না জানোয়ার হওয়ার কারণে জানে না এরা জানোয়ার হওয়ার কারণে জানে না এদের বাবাকে কথা ঠিক না বলে না তাইলে বোঝা গেছে এরা কি কারণে জানে না কোরআন থেকে বঞ্চিত হওয়ার কারণে জানে না তার বাবাকে যেমন গরু জানে না তার বাবাকে ছাগলে জানে না তার বাবাকে এরাও হাজারো ইউরোপিয়ান হাজারো আমেরিকান জানে না তার বাবাকে এই আমেরিকান সেনাবাহিনীত হাজার হাজার সৈনিক আছে জানে না তার বাবাকে এই ইসরায়েলের সেনাবাহিনীত হাজার হাজার সৈনিক আছে জানে না তার বাবাকে এরা বাবাকে জানে না কেন জানে না কোরআন থাকার কারণে না থাকার কারণে কোরআন জানার কারণে না জানার কারণে তাহলে বোঝা গেছে যে বাবা জানে না এটা মানুষ না এটা গরু এটা ছাগল এটা জানোয়া কথা ঠিক না না ঠিক বলে না তাহলে বোঝা গেছে আমরা কি আরো চলে কয় না মানুষ মানুষ হয়েছে কি দ্বারা কোরআন দ্বারা মানুষ মানুষ হয়েছে কি দ্বারা কোরআন দ্বারা আবার মানুষ মানুষ হয়েছে কি দ্বারা কোরআন দ্বারা তাহলে আপনার ছেলে যদি মানুষ হইতে চান আপনার ছেলেকে যদি মানুষ করতে চান আগে কোরআন শিখান পরে যা ইচ্ছা তা শিখান মেয়েকে মানুষ করতে চান আগে কোরআন শিখান পরে যা ইচ্ছা তা শিখান মনে থাকবো এই কথা আল্লাহ আমাদেরকে বুঝতেন ও হো ওই প্রসঙ্গে আবার ফিরে যাই যদি কেমতের মজা নেই যদি বলে যে আমি নবীর বাবা বলব রাখো আমি নবীর ছেলে রাখো আমি নবীর মেয়ে রাখো আমি নবীর স্ত্রী রাখো আরেকজন মাটা মানুষ আরেকজন সহজ সরল মানুষ যেমন এই মুরব্বিদারায়া বলে আল্লাহ আমারা চিনছেন কহা কি হয়েছে তুমি কে আমি না কোরআনওয়ালার বাবা আল্লা তালা সঙ্গে সঙ্গে বলবেন আমি তো তোমারই খুঁজতেছি আল্লাহ তার মাথায় নূরের টুপি পড়া কি বাবা হইলে লাভ নাই। নবীর বাবা লাভ নাই। নবীর ছেলে হইলেও লাভ নাই লেকিন কোরআনওয়ালার বাবা হইলেই লাভ কোরআনওয়ালার বাবা হইলে লাভ না লস আরো জোরে কোরআনওয়ালার বাবা হইলে লাভ না লস কারা কারা কোরআনওয়ালার বাবা হলেন হাততোলেন সন্তানদেরকে কোরআন শরীফ পড়াইবেন তো ইনশাল্লাহ যারা সুযোগ আছে দাদা হবেন যারা সুযোগ আছে নানা হবেন যারা সুযোগ আছে কোরআন বলার শ্বশুর হবেনি আপনার মেয়েটাকে বিয়ে দিবেন দেখতে বিয়ে দেওয়ার সময় ছেলে দেখতে আসছে জিজ্ঞেস করেন তুমি কি কোরআনিকিম পারো সব জিজ্ঞেস করবেন কোরআন শরীফ পারো বলবেন না বলবে তোর মতো কুলাঙ্গলের কাছে মেয়ে তুলে দিব না যে কোরআন পারে না কোরআন মানুষই না কি ভাই কি জিজ্ঞেস করবেন বলেন এবার মেয়ে দেখতে গেছেন ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন প্রথম প্রশ্ন করবেন মা তুমি কি কোরআন শরীফ পারো প্রথম প্রশ্ন করবেন কোরআন শরীফ পারো আরে কার কাছ থেকে জানি কিচ্ছে শুনছিলাম আমার মনে হয় আসে গেল হুজুর কাছ থেকে অথবা কার কাছ থেকে হবে হুজু বলতেছেন আগে তো এরকম হইতো যে যখন মেয়ে দেখতে চাইতো তো বলতো যে আচ্ছা তোমাদের ঘরে একদিন কোরআন শরীফ নিয়ে আসো তো তো মেয়েটা যাই একদিন কোরআন শরীফ নিয়ে আসছে তো পড়তে পড়তে কোরআন শরীফের কী পাতা পাতাগুলো কোনাগুলো সব কে গেছে ছিঁড়ে গেছে হ্যাঁ এই ঘরে আত্মীয়তা হবে এই ঘরে কোরআনে ক্যারিং সারের সম্পর্ক আছে আর একটা ঝকঝকে তক্তকে কোরআন শরীফ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমার মার কোরআন শরীফের কোন প্রতিটা পৃষ্ঠার কোনা ছেড়া প্রতিটা পৃষ্ঠার কোনা ছেঁড়া কালা ছাই হয়ে গেছে উল্টে তুললে আমাদের কাছে রাখা আছে আলহামদুলিল্লাহ আপনি কোরআন পারেন কি না বলবে পারি নাই তুমি বলবে আমি তোমাকে নিব না মনে থাকবে কথা বলেন কি বলবেন বলেন তো কি বলবে আমি তোমাকে বলে দিবেন কোরআন শরবত খাইবেন না ওই ঘরে আল্লাহ আমাদেরকে বুঝ দাঁত করে হ্যা কোরআন দাম আছ না নাই তাহলে রমজান দামি কেন কোরআন নাজিল হর কারণে রমজান কি আরেকটা প্রশ্ন মাল্লা সালাউদ্দিন আরেক প্রশ্ন কোরআন দামি না কয় না। না। রমজানের দাম বেশি আবার কোরআনের দাম বেশি না রমজানের দাম বেশি তাহলে কোরআনের কারণে রোজার দাম না রোজার কারণে কোরআনের দাম আচ্ছে রমজান যদি কোরআনের কারণে যদি রমজান দামি হয় একটা মাস যদি দামি হয় কোরআনের কারণে যদি শহর দামি হয় কোরআনের কারণে যদি পাহাড় দামি হয় কোরআনের কারণে যদি কোরআন ওই যে বাচ্চার সিনায় ঢুকবে ওই বাচ্চার কি পরিমাণ দামি হবে তাই বোঝা গেছে কোরআনের কারণে কোরআনওয়ালার বাবা দামি কোরআনের কারণে কোরআনওয়ালার মা দামি কোরআনের কারণে কোরআন কোরআনের কারণে শাশুড়ি দামি শুধু এখানেই শেষ নয় তার খানদানের দশজন জাহান্ন হয়ে গেছে এরকম দশজনকে তুলে তুলেছে জানিকে কিসের ভিত্তিতে কি কি কোনটা করলে বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাল্লাহ মেয়েদেরকে কোরআন শরীফ পড়াবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাও যাদের সৌভাগ্য হয় খতম শুনবেন তারাবির মধ্যে কোরআনে করিমের কি শুনবেন বলেন তারা আট টাকা পরে বের হয়ে যায় ওই বন্ধুদেরকে বলছি এরা কোরআনের দুঃশ্মন কেমনি তুমি আট টাকা পরে বের হয়ে গেলে তোমার খতম কেমনে শেষ হবে সারা বছরে একবার শুনবা শুধু আট টাকা পড়ে তুমি চলে গেল আট টাকার চাপায় দাও আট টাকাতে বিশ ফিটা পড়তে কি পরিমাণ কষ্ট হবে কথা ঠিক না তাহলে বুঝা গেছে সুকৌশলে উম্মত যেন আর কোরআন শরীফ ও না শুনে এই এই ষড়যন্ত্র চলতেছে যদি তুমি আটটা গাঁদ পড়তে হয় তো তুমি ঘরে ইমাম রাখ আর তুমি আটটা গাঁদের মধ্যে কিনা বলেন তুমি খতম শেষ করো মসজিদ ইমাম সাহেব পড়তেছে তুমি আসতে বের হয়ে গেছো কত বড় হারামি কত নম কত বড় পুরাণিকিমের সাথে কত বড় দুশ্মনী কত বড় বঞ্চনা কত বড় দিনহীন এখানে হীরা ডলার বিতরণ করে এখানে একজনের ডলার বিতরণ করে ডলার যেই হাত পাতে তারা একশো ডলার করে দিয়ে দেয় সেটা নিতেন না আর এখানে এক হরফে কত নাকি নামাজের ভিতরে এক হরফে কত নাকি এখানে নামাজের ভিতরে এক এক হরফে একশো নে আর তুমি কি করতেছো বাইরে বয়া বয়া কথা কয় যখন ইমাম সাহেব রুকুত যায় তখন হয়তো দৌড়টি রুকুত যায় আসেনি যুবক এরকম যদি না বালেগ হয় তো মাফ আর যদি হয় এটা তোমার গজবের কারণ এটা কিসের কারণ বলেন এটা গজবের কারণ মুসলমান আল্লাহ আমাদেরকে দান। ওখানে তেলাওয়াত হয় আর তুমি বাইরে বসে বসে গুনগুন করতেছ ওখানে কোরআন করিমের তেলাওয়াত হয় তুমি তোমার দোকান থেকে উঠতে পারতেছো না ওখানে কোরআন করিম তেলাওয়াত হয় আপনি আপনার দোকান থেকে উঠেন নাই মনে রাখবেন এই দিন এক মাগে শীত যায় না ট তেল আওয়াত হয় আপনার দোকান আপনি বন্ধ করতে পারেন নাই আপনার পাশের মসজিদে কোরআনে ক্যারিমের তেল আওয়াজ চলতেছে আপনার বাজার আপনি বন্ধ করতে পারেন নাই ওখানে কোরআনে ক্যারিমের তেল চলতেছে মনে রাখবেন একদিনে শীত এক মাগে শীত যায় না কথা বুঝাইতে পারছি কিনা বলেন আল্লাহ করে আমাদেরকে বাচ্চার দাম কত ওই বাচ্চার আব্বার দাম কত ওই বাচ্চার মার দাম কত ওই বাচ্চার ভাই বোনের দাম কত এখন যদি এখানে মন্ত্রী ভাই আসে তা আপনি কি বলবেন ওরে বাবারে জানো এনি কে মন্ত্রীর ভাই মন্ত্রীর শালা আসে তা আপনি কি বল জানো এটা মন্ত্রীর শালা যদি মন্ত্রীর জানো এটা মন্ত্রীর বলা উচিত জানো এটাকে এটা কোরআন বলেন কি বলবেন এটা ওয়ালা এটা কি যেই মাদ্রাসার ছাত্রকে দেখবেন সঙ্গে সঙ্গে বলবেন এটা কোরআনওয়ালা আলেমে দিনকে দেখবেন সঙ্গে সঙ্গে বলবেন এটা ওয়ালা কি বলবেন বলেন আর আবার বলেন কি বলবেন ايجا قرآن ولا. سبحان الله رحالك. تلع الله فكوشيزم. سبحان الله الله. قتبوا سيد باتشيكي لا بولين. شهر رمضان الذي اوصل فيه القرآن. هدى للناس ويأبينات من الهدى والفرقان. الله تلع بولين. ايجا رمضان معش. এটা রমজান মাস এইটাতে রোজা রাখবা কেন এটাতে রোজা রাখবো কারণ এর মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে এই জন্য কেন রোজা রাখবো আল্লাহ তালা বলেন কোরআন মানুষকে মানুষ বানায় কোরআনের মধ্যে হেদায় তার ফুর সবকিছু আছে এবার আবার আল্লাহ তালা বলেন ফামখান যদি কেউ অসুস্থ হও অথবা সফরে থাকো অন্য দিনে রাখবা এবার আল্লাহ আমি না সহজ করে দিতে চাই আমি তোমাদের উপরে কঠিন কিছু চাপাতে চাই না সোহা আমি তোমাদের উপরে সহজ করে দিতে চাই এগারো খেয়েছ এক মাস দিনের বেলা খেয়েও না এটা শরীরের জন্য উপযোগী সোহার शरीर ये गैस्टिका ना ये कर ले आलसार होना ये म्यादा ना ये ओजन बढ़ना तुम सुख शुद्ध देह सुना मनो सुस्थब শুধু দেহ সুস্থ না মন সুস্থ দেহ সুস্থ এবার আল্লাহ তালা বলেন হাদাকুম আমি যে এত সুন্দর করে তোমাদেরকে বলেছি এই জন্য আমার বয় বয়ান কর্লাহ আকবার অল্লাহ আকবার আল্লাহ আকবর অল্লাহ আকবার এবার বলেন লা বলেন্লকুম তস্কুরু তোমরা যেন শুকুর গুজর বান্ধা হয়ে যাও বলোনা আলহামদুলিল্লাহ রোজার কথা শিখিয়েছেন রাখবো তো এখন বলবেন হুজুর আমরা তো রোজা রাখি তবে প্রশ্ন হলো রোজার দামি হবে কেমনে রোজা দামি হবে কেমনে আমাদের রোজা দামি হবে কেমনে প্রশ্ন কি বলেন আমাদের রোজা দামি হবে কেমনে রোজা দামি হবে নামাজগুলো যদি রমদানের দিনের বেলায় রমজানের নামাজ গুরু জামাতের সাথে রোজা দামি হবে। রমদানের নামাজ পড়ে না এরকম মানুষ আছে এ দেশে রোজা রাখে নামাজ পড়ে না কত বড় হারামি আসেনি এরকম বলে না দিব্য রোজা রাখতেছে কিন্তু নামাজ পড়ে না এটা রোজা আর উপবাস এক কথা জামাতে নামাজ পড়বো তো ইনশাল আল্লাহ আমাকে তাহফিক দেন এরপরে হলো রোজা দামি হবে কিসের দ্বারা আল্লাহ নবীকে সাহাবাইক জিজ্ঞেস করলেন ওমা আফিয়া মিয়ার কোন রোজা সর্বোত্তম কোন রোজা দামি রসুল যত বেশি হয় এই রোজা তত কি রোজার মধ্যেও জুয়া খেলে এরকম হারামি এদেশে আসেনি আছে রোজার মধ্যেও কি খেলে এদের উপরে গজব নিশ্চিত মনে রেখেন গজবাস না জীবন খেলা শিখলা মোবাইল এই জন্য বন্ধু কোনো জুয়ারির জীবন সুন্দর না কোনো জুয়ারির সমাজে তার সুন্দর সুন্দর কি নাই দাম নাই কোন জুয়ারির বিবির কাছে তার দাম নাই কোনো জুয়ারির সন্তানদের কাছে তার দাম নাই তো তুমি কিনলে গে খেললে আমরা আর খেলতাম না ইনশাল ইনশাল্লাহ জোয়ানরা কো জোয়ানরা কোথ যারা খেলেন না তারা হাত তুলছেন কিনতেন যারা খেলব তারাই না হাত তুলব বলেন কারা কারা আর খেলবেন না কর এবারে একজনও তোলে না আর খেলবো না ইনশাল্লাহ বলেন ইনশাল দূর থেকে যারা দূর থেকে যারা ওয়াজ শুনতেছেন কানে যাদের পড়তেছে আপনি নিশ্চিত থাকেন আপনি যদি আজকে বলেন আল্লাহ আর খেলবো না রব্বুল আলমীর পিছনে সবটা মাছ ধরে তব্বুল আলমিন শুধু চায়া থাকে দেখি উনি একবার বলে আর খেলবো না কি ভাই আর খেলবো না ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লা আল্লাহ তাহলে আমাদেরকে তাও দান করে তাহলে কার রোজা বেশি দামি যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজার দাম তত বেশি যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা কি বেশি এই এবার রমজানে কমপক্ষে এখন থেকে শুরু করে দিব কমপক্ষে রোজা না সকালে একশোবার সন্ধ্যা একশোবার শুভহান শুভানন্দ শুভানন্দ শুভানন্ শুভানন্দ ফতান আপনি বলবেন একশো কি লাভ হবে ইসমাইল ইসমাইল হলে বংশের একশোটা গোলা মাদ সম পরিমাণ সব পাইবা সকলেই চোখ বন্ধ করেন আমি এখন পড়বো দশটা আঠাশ বাজে আমরা প্রমাণ করবো একশোবার পড়তে কতক্ষণ লাগে এরপর থেকে প্র্যাকটিক্যাল করে আজকে থেকে শুরু হবে ইনশাল্লাহ পড়েন দশটা সাতাশ বাজে শুরু করছি এখন দশটা একত্রিশ গণেন কয় মিনিট হয়েছে চার মিনিটে সাল্লামের জবানিতে ঘোষণা মতে একশোটা গোলা আজাদের সবাব কয় মিনিট এবার বলেন তো গতকালকে সাড়ে দশটা থেকে আজকে সাড়ে দশটা পর্যন্ত কত মিনিট হয়েছে ২৪ ঘন্টা সমান চোদ্দশো মিনিট মিনিট সমান চোদ্দ চল্লিশ মিনিট আর একশো বার শোভান বলতে লাগছে মাত্র তিন মিনিট ২০ সেকেন্ড আচ্ছা এবার আপনারা বলেন তো এখানেও আছে কিনা যে আজকে একশো বার বলে নাই গত এক মাসে একশোবার বলে নাই এখানে আছে কিনা গত এক বছরে একশোবার বলে নাই এখানে আছে কিনা জীবনে কোনোদিন একশোবার একসাথে বলে নাই এরকম মানুষও আছে আছে কিনা নাই বলে তাহলে বলেন তো এই মুহূর্তে এই মজমাটার দাম কত হয়েছে আজ থেকে ইনশাআল্লাহ অবশ্যই প্রতিদিন আমি একশোবার করে পড়ব ইনশাল পড়বেন তো ইনশাল্লাহ রমজানে কতবার পড়বেন কন শুধু একশো বা আপনি যদি কাজ কি তামানো পর্যন্ত কাজ কিটা ঘুমায় ঘুমায় যখন ঘুমাসা তখন কামকিতা ফজরের আগে কাজ কিতা। জানি না এজন্য পড়ি না কথা ঠিক না বলে তাহলে আমরা আজকে কি শিখছি এক নম্বর সব কি শিখছি কতবার সময় কতক্ষণ লাগছে চার মিনিট লাগে নাই তিন মিনিট ২০ বিশ এবার বলেন তো আজ থেকে মদ পর্যন্ত পড়বেন তো ইনশাল্লাহ আলমুল আমাদেরকেও বলছি আপনারাও পড়েন এগুলোর দ্বারা দাম বাড়ে এগুলো দ্বারা কি বাড়ে দুই নাম্বার সবক কমপক্ষে রোজ আনা একশো বার আলহামদুলিল্লা বলেন الحمد لله الحمد لله قرن قرن الحمد لله আমি করবো মানি কি সেসব দ্বারা আল্লাহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতবার পড়বেন কমপক্ষে সকালে একশোবার সন্ধ্যা একশোবার দুপুরেও পারেন বিকেলেও পারেন সন্ধ্যাও পারেন শুতে শুইতেও পারেন পড়ব তো আচ্ছা এখান থেকে নাতে পটুয়া যাইতে কতক্ষণ লাগে আপনি যাইতে লাগে বিশ মিনিট এবার বলেন তো জীবনে কে কতবার গিয়েছেন এবার বলেন তো জীবনে কে কয়বার পড়ছেন কেউ না কেউ পড়ছে আলহামদুলিল্লাহ পড়ছে নাই যে এরকম না অনেকে পড়ছে আমরা যারা পড়ি নাই আমরা বঞ্চিত হয়েছি কথা ঠিক না পাঠি বলেন আজ থেকে পড়ব ইনশাল্লাহ বলেন ইনশাল্লা আল্লাহ তালা আমাকে তাও ফিক দান করেন এক নম্বর সবক কি পেয়েছি দুই নম্বর সবক কতবার লাভ কি একশোটা ঘোড়া একশোটা ঘোড়ার জামা ও অস্ত্র সহ আল্লাহ রাস্তায় দান করলে যে সব এসব পরবর্তী ইনশাল্লাহ তিন নম্বর অল্লাহ আকবর অল আকবর অল্লাহ আকবর অল্লাহ আকবার লাভ কি একশোটা ওঠ ওট যদি কেউ জবে করে কোরবানি করে যে আল্লাহ তারা দিবেন এই পরিমাণ সব দেবেন সহজ না কঠিন এই হাদিস শোনার পরেও কেউ যদি এই আমল করল না সে বদনসিব আগে শুনেন নাই আল্লাহ মাফ করে কথা ঠিক না বেটাই বলেন তাহলে সবক পাইছি চার নম্বর কমপক্ষে রোজা না একশোবার ল এটা কি হবে জান এটা না আসমনার জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেয় পারবোনা ইনশাআল্লাহ প্রত্যেকেই যার যার বিবিকে শিখিয়ে দিবেন বিবিকে স্ত্রীকে শিখিয়ে দেবেন মেয়েকে শিখিয়ে দিবেন তার মা মাকে শিখিয়ে দিবেন ইনশাল্লাহ বলেন ইনশাল হ্যাঁ আমার তো আমার এক বন্ধু রামগঞ্জে দিন আমাকে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ আমার স্ত্রীও এখন ছয় তসবি পড়ে কয়টা তসবি শিখছি এক নম্বর নাম্বার আস নাম্বার কমপক্ষে দুরুৎসরীফ যে কোন একটা দুরুৎসরীফ সাল্লু আলাইম একবার করবেন সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন দশটা দশটা রহমত দিয়ে দিবে দশটা নেকি লিখে দিবে দশটা গুনা মুছে দিবে দশটা মর্তবাবন্দ হবে এরপরে যদি কেউ হাজার বার না পড়ে শতবার না পড়ে সে বঞ্চিত না পারব না কয়ে তসবি হয়েছে এবার ছয় নম্বর আস্তগ ফির্লু বিল ফিরুল্লু বিল ফিরুল্লুব ইলৈ ইনশাআল্লাহ এখন থেকে আর কোনো দিন আমি এই ছয় তাজীবী ছাড়বো না যদি পড়তে থাকেন পড়তে থাকেন পড়তে থাকেন ক্ষুদা না খা আস্তা মৃত্যুর আগে ছয় মাস বেহুশ হয়ে আসেন আল্লাহ ওই ছয় মাসও দিয়া পড়ায়া পড়ায়া আমল নামাতে তুলে দেয় রোজানা ছয়শ বার তকালে ছয়শ বার দুপুরে ছয়শ বার সন্ধ্যা ছয়শ বার পড়তে পড়তে পড়তে পড়তে মৃত্যুর বিছানা যাবেন আকবার কাবিরা হাসতে হাসতে জান্নাতে চলে যাব সহজ না কঠিন কে পড়বে আমি আমি আমরা বললাম না তো কে বলবে বলেন এ আমি বললে সহজ আমরা ও সে তুমি তাহারা আমরা কে পড়বে বলেন এই জোয়ানরা পড়বেন কিনা বলেন আজকে থেকে পড়া শুরু করো কোদার কসম কালকে থেকে তোমার জীবন সুন্দর তোমার চেহারা দেখো কি করিস তোর চেহারা এত সুন্দর হয়ে গেছে কেন দেখ নূর জিকির হলো নূর লালবেলবে নূর জিক এবারের সবে বরাত আগামী ছবে বরাত সবরাতে কোনটা আছে কোনটা নাই সবরাতে রাতে জিকির আসে হালুয়া নাই সব রাতে হালুয়া নাই বলেন সবরাতে কি নাই সবরাতে রুটি নাই সব রাতে হালুয়া নাই বলেন সব রাতে রুটি নাই বললেন জিলাফি নাই সহব্রাতে জিলাফি নাই বলেন করে হালুয়া খাওয়া শুধু গরু গোস্তাওয়া বেশি ইলিশ মাছ খাওয়া যেমন তেমন কষ্ট হয়ে গেস শক্ত হয়ে গেস নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই খোদা নাই শুধু সবরাতে রাতে গোস্ত রাঁধে গরুর গোস্ত কথা ঠিক না আল্লাহ নাই জিক সব রাতে শুধু রুটি বানায় হালুয়া রাতে আসেনি এরকম মুসলমান দেশে আসেনি বলেন এবার বলেন সব হালুয়া নাই বলেন সব রাতে রুটি নাই সব রাতে গরু বস্তু নাই কি আছে মাহ নামাজ আসান নামাজ ফজর নামাজ জামাতে পড়বো বলেন মাহিবের নামাজ নামাজ ফজর আসার নামাজামাজের সাথে জামাতে পড়ব যদি পারেন কিছু জিকির আজকার করবেন গোপনে মনে মনে কথা। বুঝুন আজকার করবেন গোপনে গোপনে না মসিদে মর্শিদে ঘরে না মর্জিদে নফলাবাদত ঘরে উত্তম নফলাবাদত ঘরে উত্তম বলেন নফলাবাদত কোথায় উত্তম ফরজ নামাজ কোথায় উত্তম আর নফলাবাদত কোথায় উত্তম ঘরে উঠতাম নাকি ডিঙ্গি লইয়া ট্র্যাক্টর লইয়া ঠেলাগাড়ি লইয়া গেলামে গেলামে ঘুরবেন ছয়তানি শয়তানি কত ঠিক না ব্যাঠিক না মসজিদে মসজিদে লাইটিং করা শয়তানি মসজিদে মসজিদে ঘরে ঘরে মিলা পোড়া কি হুজুরে এই ঘর থেকে শুরু করে ওই গেলামের হে মাথা পর্যন্ত হুজুর ঘরে হসতেনি হুজুরে দৌড়ে হুজুর এই ঘরে ওই ঘরে ওই ঘরে হুজুর ঘরে কতক্ষণে ফুড়লো কথা বলেন না কেন আল্লাহ হুজুরানি আবার নারাজ হয়ে যায় আগে থেকে বুঝে দিবেন আগে থেকেই বুঝে দেবেন যদি করতেই হয় আশার নামাজের পরে মসজিদে একটুখানি বয়ান করেন একটুখানি জিকির করেন আর দোয়া করেন এরপরে বলে দেন যার যার মতো ঘরে ঘরে চলে যান জিকির আজকাল করেন কথা বুঝাতে পারছিনি বলেন তাহলে এরকম সবে রাত যদি পালন করেন তো ইনশাল আল্লাহ মাফ করে দিব আমি বুঝাতে পারছি নি এরপরে আসতেছে সবে কদর সবে কদর কোন রাত্রে কয় ভুল জিনা না একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ টন আবার সবে কোন কোন রমদানের শেষ দশকের বেজর আতে শেষ দশকের বেজর যারা এতে কাপ সৌভাগ্য হয় এতে করবেন এতে করলে সবে কথা মিলিয়ে যায় আপনি এতে কাপিয়েছেন হেঁতারে এতে কাপ যে কত টুকরো হয়েছে আল্লাহ জানে কথা বুঝা আসছে নি বলেন ও মসিদে ভাই আসনি বালা খালাদা কি অবস্থা বোটের কি অবস্থা মসজিদের বাইরে একটা শব্দ বলা যাবে না বলেন মসজিদের বাইরে একটা শব্দ কী মসজিদের বাইরে কোনো কথা বলা যাবে না মসজিদের বাইরে পেশাব পায়খানা ফরজ গোসল পায়খানা ফরজ গোসল এই তিন প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হওয়া যাবে না খুঁজেন কথা মনোরঞ্জন জীবনে প্রথম শুনছেন আপনারা বলেন এতে কাপ অবস্থা বলেন এতে অবস্থা পেশাব পায়খানা ফরজ গোসল এবং অজু ছাডা মনে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ যারা পারেন এটা কফ করবেন আমার আমার কুমিল্লা সুদূন্যপুর মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এতে কাপের ব্যবস্থা আছে যদি আপনারা কেউ আমার এখানে এতে কাপ করতে চান তা আপনাদের জন্য উত্তম ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ যদি কেউ বলেন যে আমি হুজুর এখানে এতে কাপ করবো তো ইনশাল্লাহ ব্যবস্থা আসে লাল ফুল মাদ্রাসায় এতে কাপ হয় ব্যবস্থা আসে একবার এতে কাপ শিখে আসা উচিত একবার কোন কোনো আল্লাহওয়ালার কাছে গিয়া এতে কাপ শিখে আসা উচিত আরে কথা বোঝাচ্ছে কিনা নানফুর মাদাসায় এতে কাফের ব্যবস্থা আছে খেড়িহার মাদাসায় এতে কাফের ব্যবস্থা আছে আল্লাহ তালা তাও ফিক দান করে আলহামদুলিল্লাহ আমার এখানে এতে কাপের সুগন্ধবস্থা আছে আলহামদুলিল্লাহ দেশি মুরগি আর খাসি আর গরু ছোড়া খাওয়ানোই হয় না আলহামদুলিল্লাহ নানফুর মাদেশায় এতে কাফে ডেলি দশটা ন বিশটা না গতবার এতে কাফে ছিল সাড়ে চার হাজার নানবপুরে গতবার এতে কফে ছিল সাড়ে চার হাজার আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন সকালে বলি আমি তো ইনশাল কালকে থেকে শুরু করবেন ইনশাল্লাহ দোকানদার দোকানে বসে বসে পড়েন ব্যবসায়ী আপনার আপনার গদিতে বসে পোষা পড়েন অফিসার আপনার অফিসে বসে বসে পড়েন হ্যাঁ হাঁট ড্রাইভার আপনার ড্রাইভার ছিটে বসে বসে পড়েন আপনি যেই অবস্থার থাকেন এই অবস্থা পড়া যায় এই জন্য